السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحابه أجمعين وعلى آله وصحابه أجمعين وعلى شمعاني دارشق بندو أمره على سنة كرسلام إمام أبو جعفر طرحاوی رحمة الله ورشتو بيان اعتقاد أهل سنة والجماع أهل سنة والجماع ترعاقی دار برنونا جا بانگلائي إمام طرحاوی رعاقی دار نامه خیطو ایک رون ترعاقی دار اكتو آنگ شنين جهانه সেখানে আমরা আলোচনা শুরু করেছিলাম যে নবী এবং রাসুলগণকে আল্লাহ তালা বিভিন্ন রকমের নিদর্শন দিয়ে তাদের কওমের কাছে পাঠিয়েছিলেন এবং সেখানে প্রত্যেক কওমের লোকেরাই যখনই তাদের কাছে নবী এবং রাসুলগন গিয়েছিলেন তখনই তাদের কাছে নিদর্শন চেয়েছে এবং আল্লাহতালা সেই যুগের উপযোগী বিভিন্ন নিদর্শন তাদেরকে দেখিয়েছিলেন গত গতভর্বে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তালা মুসা আলাই সালাতামকে প্রায় পনেরোটি বা তারও বেশি নির্দেশন দিয়েছিলেন যেগুলো দেখে তখনকার সময় বলে ইসরায়েল লোকেরা ইমান এনেছিল কিন্তু তাদের মধ্যে হটকারী স্বভাবের কারণে অনেকেই ইমান আনেনি আল্লাহ তালা তাদেরকে তখন বিভিন্ন রকম শাস্তি দিয়েছেন তোর তারা তাদেরকে ওয়াদা দিয়েছিলেন যে এখন তাদেরকে ওয়াদা দিয়েছিলেন তারা বাইতুল মে আসবে কিন্তু তারা তৌফি প্রাপ্ত হয়নি বরং মুসা আল্লাহ হারুন দুজনেই তিহের সেই ময়দানে দুজনেই মারা যান এবং পরবর্তীতে আল্লাহ তাদের দুজন ছাত্র ইউসা বিন নুন এবং নুফিন কায় দুজনের মাধ্যমে তাদেরকে সেই তিহ ময়দান থেকে বের করে বাইতুল মেশের দিকে নিয়ে আসেন এই ঘটনাটি আমরা গত পরে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এত নির্দেশন দেওয়ার পরেও বনী ইসরা লোকেরা সত্যিকার ইমানদার হতে পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ একজন নবী পাঠিয়েছিলেন এবং যে নবী উল আজিনা অন্তর্ভুক্ত ছিলেন তিনি হচ্ছেন ঈশা তাকে আল্লাহ বিভিন্ন রকমের নির্দেশন দিয়েছিলেন আসলে আল্লাহ তালা নম সমস্ত নির্দেশন সেগুলো হচ্ছে ওই সময়কার সবচেয়ে বড় জিনিস যা দেখে তখনকার সময়ের লোকেরা ইমার আনতে বাধ্য হয় এমন জিনিস দিয়ে থাকেন মুসা আল্লাহ সালুসাল্লামের সময় জাদুকরদের প্রভাব বেশি ছিল এই জন্য আল্লাহ তালা মুসা আল্লাহিসামকে এমন নির্দেশন দিয়েছেন যা জাদুকরদের সমস্ত কর্মকাণ্ডকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল এজন্য জন্য তিনি হাত থেকে লাঠি ফেলে সেটা সাফ হয়ে যেত দেখতে জাদুর মতো কাজ করত এবং সমস্ত জিনিসকে গিলে ফেলত যেগুলো মানুষ বানাত সেগুলো গিলে ফেলত জাদুকরদের জাদুগুলো গিলে শেষ সাবার করে ফেলত মুস আলাহ সালাতামের পরে যখন আল্লাহ তালা আরো বিরাট সংখ্যক নবির ইসরায়েলের তারপরে আল্লাহালেন ইসা আলাহ সাল্লাতু আসাল্লামকে তখন আল্লাহ তালা সেই সময় সেই সময়ে যেই জিনিসটি সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে যেই নিদর্শন দিলে সেই সময় লোকেরা ইমান আনবে সেরকম নিদর্শন আল্লাহ তালা তখন কাছে ইসা আল ইসালামকে সেই নিদর্শন দিয়ে বনিসের কাছে পাঠিয়েছিলেন আসলে সেই সময়ে যে জিনিসগুলো সবচেয়ে বেশি বেশি উৎকর্ষ সাধন করেছে যে জিনিসটি সেটা হচ্ছে চিকিৎসা শাস্ত্র এবং প্রাকৃতিক বিভিন্ন নিদর্শন প্রাকৃতিক বিভিন্ন সেই সময় খুব বেশি মানুষের দাগ কাটেছে অর্থাৎ দার্শনিক তত্ত্ব এবং এবং চিকিৎসা শাস্ত্র এই দুইটি জিনিসকে হারিয়ে দিয়ে আল্লাহ ইসা আল্লাহ দুই ধরনের নির্দেশন দিলেন যা দেখে তখনকার সময় লোকরা ইমারান্তে বাধ্য হয়েছিল তখনকার সময়ে মানুষের ভিতরে অনেক রোগ হয়েছিল এবং মানুষের বিভিন্ন রোগের আক্রান্ত হতো এবং তারা ডাক্তারদেরকে খুব বেশি বড় করে দেখত অনুরূপ ভাবে তখনকার তখনকার সময় দর্শন শাস্ত্রকে খুব বড় করে দেখত ইসা আল্লাহামকে আল্লাহ এমন কার্যকরের বাইরে দুনিয়াতে আনতে পারেন সেই জন্য আল্লাহ তালা ইসা আল্লাহ সাল্লামকে বিনা বাফে দিয়ে একটি বড়দের নির্দেশ দেখিয়ে দিলেন যে তার কোন পিতা ছিল না আল্লাহ তাল পক্ষ থেকে নফখা বা বড়দিনের ফুক যা আল্লাহ তালা, তালা জিব্রের তা মাধ্যমে সালাম তার শরীরে ফুঁকে দিয়েছিলেন সেখান থেকে সে ফুঁক এবং মারিয়াম আলাহ সালামের শরীরের অংশ থেকে তৈরি হয়েছিল ইসা আলহ সালসাল্লাম এদের প্রমাণ করে যে মানুষ তখনকার সময়ে যে কার্য কারণে বেশি তারা বেশি কার্যকারণ নির্ভরশীল হয়ে তারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছিল সেটাকে এটা দিয়ে ইসা আলাহ সালাতামের সেই জন্ম দিয়ে আল্লাহ তালা প্রমাণ করে দিলেন নবুয়ের এবং ইসারতের প্রমাণ আল্লাহ তালা সবকিছুই পারেন এবং এটা তার আল্লাহ তালী আল্লাহ তালার রবিয়ত এবং আল্লাহ তালহিয়তেরও প্রমাণ আল্লাহ তালা সবই করতে পারেন ইসা সালাম যখন বড় হলেন এবং যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন ইসা আলাহ সালাম। الله আল্লাহ তাআলা বিভিন্ন রকম নির্দেশনা দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন কারিমে সেটা উল্লেখ করেছেন কোরআন কারিমে يا مريم إن الله يبشرك بكلمة من اسمه المسيح عيسى ابن مريم واجيها في الدنيا والاخره في الدنيا والاخره من المقربين আর স্মরণ করুন যখন ফেরেশতাগণ বলেছিল হে মারিয়াম تعالى আল্লাহ তাআলা আপনাকে كلمر দিচ্ছেন যা তার পক্ষ থেকে আসবে যার নাম হবে মাসিয়াহ ইস মারিয়াম মাসি এবং মারিয়ামের সন্তান ঈসা কারণ মারিয়ামের সন্তান বলা হয়েছে তার সুনির্দিষ্ট কোন তার বাবা নেই এই জন্য ওয়াজি হান ফিদ্দুনিয়া যিনি দুনিয়াতে অত্যন্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন দুনিয়া এবং আখেরাতে অমিনাল মু আল্লাহর নৈক্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবেন এবং তিনি তার ছোট অবস্থায় তিনি তার দোলনায় মানুষের সাথে কথা বলবেন অকাহান বড় হয়ে কথা বলবেন অমিনাসম তিনি সৎসৎ কাদের সৎ সৎ লোকদের অন্তর্ভুক্ত হবেন কওয়ালাত তখন মারিয়াম আলহ সালাম বললেন আমাকে আল্লাহ বলেন যা ইচ্ছে তা তিনি সৃষ্টি করতে পারেন অর্থাৎ তিনি বিনা বাপেও সৃষ্টি করতে পারেন যেমনি ভাবে তিনি সৃষ্টি করেছিলেন আদম আল্লাহি সালাতামকে বাপ মা দুজন ভাবে তিনি হাওয়া কে সৃষ্টি করেছিলেন মা ব্যতীত তেমনি ভাবে তিনি তিনি বিনা বাপে সৃষ্টি করতে পারেন তিনি সৃষ্টি করেছেন যখন তিনি আল্লাহ তালা কোন কাজের ইচ্ছা করেন তখন শুধুমাত্র তিনি বলেন কুন হয়ে যাও এতে হয়ে যায় এরপর আল্লাহ তালা বললেন আল্লাহ আল্লাহ মহল কি বল হাইকমাতা এবং তাকে কিতাব শিক্ষা দিবেন হেকমত শিক্ষা দিবেন কিতাব হচ্ছে তার কাছে যে কিতাব সেটা আগের কিতাব এবং ইনজিল তার কাছে হয়েছে এবং তিনি যা বলবেন তার বাণী ও তাও তল তাওরাত শিক্ষা দিবেন ইঞ্জিল শিক্ষা দিবেন ওয়া ইলা ইনী ইসরাইল এভাবে তিনি তাকে রাসুল হিসাবে বনিসাইল কাছে রাসুল পাঠাবেন আয়ত প্রমাণ করে যে ইসা সালসালাম এসাল শুধুমাত্র বন ইসরায়েলের জন্য ছিল অন্য কোন জাতির জন্য তা ছিল না এজন্য বলে দিয়েছেন আল্লাহ তখন সুসংবাদের মাধ্যমে বলে দিয়েছেন ফেরেস তারা মারিয়াম আলহ সালামকে ও রসুল আলিলা বানী ইসরাইল এবং তিন রাসুল হবেন শুধুমাত্র বনী ইসরাহলের প্রতি অর্থাৎ বাইরের যে সমস্ত জগতে অন্যান্য জাতি ছিল তাদের প্রতি তাদের প্রতি প্রেরিত হন না ইসা আলাহাম ইসা আলাহসাল্লাম এর সালাত ছিল সম্পূর্ণভাবে বন ইসরাহলের ভিতরে সীমাবদ্ধ আমি মাটি দিয়ে তোমাদের জন্য পাখির মতো করে বানিয়ে আনফু ফি হে তৈরাম তাই আল্লাহ নির্দেশক্রমে তা পাখিতে পরিণত হয় ওব্রিউল আকমাহ অনুরূপ ভাবে আমি বিশুদ্ধ করে দিই যারা ঠিক করে দিই তোমরা ঘরে যা খেয়েছ এবং যা জমা রেখেছ এগুলি তোমাদেরকে আমরা জানিয়ে দেবো নিদর্শন তোমাদের জন্য একই আয়তের ভিতরে অনেকগুলো নির্দেশন আল্লাহ উল্লেখ করেছেন অনেকগুলো আল্লাহ উল্লেখ করেছেন তারা বোঝা গেল যে ঈসা সালাম আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকমের নিদর্শন নিয়ে তার কমের কাছে প্রেরিত হয়েছিলেন স্মরণ করুন যখন আল্লাহ বলেন হে ইসব মারিয়াতা আমার যে ন্যায়মত আমি তোমার উপর দিয়েছি এবং তোমার মায়ের প্রতি দিয়েছি তা স্মরণ কর সালাতাম দ্বারা তোমাকে সাহায্য সহযোগিতা করেছি টুকাল মুন্না সাহিলকা হলেন আর স্মরণ করো যখন তুমি কথা বলতে মানুষের সাথে ফিল মাহদে যখন তুমি দোলনায় ছিলে ওকা এবং বড় হয়ে উভয় অবস্থায় তুমি কথা বলেছিলে দোলনায় কথা বলেছে বড় হয়ে কথা বলেছে। ওই আড়লাম তু কাল কিতাবজিল যখন তোমাকে আমি কিতাব শিক্ষা দিলাম হেকমাত শিক্ষা দিলাম তাওরাতি শিক্ষা দিলাম ওই তাকলুকুমিনে কাহাই আতিত যখন তুমি সৃষ্টি করতে মাটি মাটি মাটি দিয়ে কাহাই আতীত পাখির মতো করে পাখির মত করে আখড়ি তৈরি করতে বেঈনি আমার অনুমতি ক্রমে তৈরি করতে ফাথানী তুমি তাতে ফু দিতে আর তাই আমার অনুমতি ক্রমে পাখি উড়ে যেত ফাকি হয়ে যেত্রিউল আকমাহিহা বর্মান্ডকে নির্দেশে আল্লাহ আল্লাহ হুম হয়ে যাও তিনি বলতেন সে সময় তুমি ভালো হয়ে যাও তিনি হাত বুলিয়ে দিতেন আল্লাহর হুকুমে তুমি ভালো সুস্থ হয়ে যাও তাতে তিনি সুস্থ হয়ে যেতেন তুখরুজুল মা আজ যখন তুমি কবর থেকে জীবিত অথবা মৃত মানুষকে জীবিত করতে তুমি কবর থেকে বের করতে আমারই নির্দেশে অর্থাৎ আল্লাহ নির্দেশে ওয়েস গাফ অফ তুবান আরও নির্দেশন হচ্ছে আয়াত এবং নিদর্শন নিয়ে এসেছিলে তখন তাদের থেকে তোমাকে আমি করেছিলাম তারা তোমাকে খারাপ আক্রমণ করতে পারেন অর্থাৎ আল্লাহ তালা তাকে উঠিয়ে নিয়েছেন ফকিল তখনকার সময় বনী সাইল সুস্পষ্ট বলেছিল কিন্তু সুস্পর্শ জাদু নয় পর ঈসা আলাহ সাল্লাতুআসাল্লাম তাদের কাছে এই নিদর্শন নিয়ে এসেছিলেন সেই নিদর্শনগুলো যদি আমরা জমা করতে পারি সেগুলি হচ্ছে সংক্ষেপে একটু বলতে পারি এক নম্বর নিদর্শন ছিল সেটা যে তিনি মাটি দিয়ে একটা আকৃতি তৈরি করতেন পাখির আকৃতি এতে ফুঁ দিতেন আর তাতেই সেটা আল্লাহ নির্দেশে ফাঁকি হয়ে উড়ে যেত ফাঁকি হয়ে উড়ে যেত মানুষ দেখতে পেত মানুষ এটা দেখতে পেত যেমনইভাবে জিবির আলাহিসু আসাল্লাম ফুঁ দিয়েছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি হয়েছিল তেমনিভাবে ইসা আলাহ সাল্লাহসাল্লাম ও এরকম মাটির মতো করে তৈরি করে ফুঁদ দিতেন আল্লাহর পক্ষ থেকে সেটা সৃষ্টি হয়ে যেত দ্বিতীয় যে নিদর্শন ছিল ঈসা আলাহ সলাম তা ছিল তিনি জম্মান্দ এবং কুষ্ঠরোগীকে ভালো করতেন জম্মান্দ এবং কুষ্ঠরোগীকে ভালো করতেন আল্লাহ তাহান আকমা জম্মান্দ ফার্মিন আয়াতিল্লা হাজার নবী ইব্রাহ আকমা ছিল না তখন তিনি সেই চিকিৎসা করে দেন অর্থাৎ চিকিৎসা শাস্ত্রে সর্বোচ্চ যে জায়গায় পৌঁছতে পারত ইসা আলহ সালাম সেগুলিকে হারিয়ে দিলেন এবং জানিয়ে দিলেন যে তোমরা যেখানে পৌঁছতে পারো কারণ আমার রব ইত আমাকে এর বড় নিদর্শন দিয়ে দেখিয়ে দিলেন তোমার কষ্টের গুলো আমাদের কাছে অতি হালকা জিনিস হাত বুলিয়ে দিলেই তিনি চোখ ভালো হয়ে যেত আল্লাহ অনুমতি ক্রমে অনুরূপভাবে কুষ্ঠ তিনি ভালো করতে পারতেন হাত বুলার মাধ্যমেই অথবা ফুঁ দেওয়ার মাধ্যমে এসবই কিন্তু তখনকার সময় লোকেরা অপারগ হয়ে গিয়েছিল ডাক্তাররা যেটা কিছুই করতে পারছিল না এ প্রমাণ করে তিনি সত্যি সত্যি নবী ছিলেন এবং রাসুল ছিলেন तृत्य जर्शन की इसराइल सलासलम के आल्ला हम बन इसलटा घर की खावा दावा करत जमा रखत এসবই তিনি বলতে পারতেন এসবে তিনি বলতে পারতেন আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হতো আর তিনি বলতে বলে দিতেন যে তোমরা এই খেয়েছ বা তোমরা এই জিনিস তোমাদের ঘরে জমা রেখেছ এটা দেখেও তারা অনেকেই হয়তো তারা মনে করতে পারতো যে তিনি গায়েব যান না তারা তিনি সাথে সাথে বলে দিতেন যে এটা আল্লাহর পক্ষ থেকে থেকেই শুধুমাত্র আমাকে জানানো হয়েছে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এটা কোনো গণকের কথা নয় তখনকার সময় গণকদের বেশ উৎপাত ছিল এই জন্য গণকদের উৎপাত তাদের উপরে যেটা জানানো সেটা সত্যিকার কথা জানানো গণকরা সাধারণত একটি কথার সাথে শত কথা মিথ্যা জোরে দেয় কিন্তু ইসা আলাহ সাল্লা সত্য কথাটি জানাতেন যে তোমাদের ঘরে এই খাবার তুমি খেয়েছ এই খাবার ঘরে জমা রয়েছে এ ছিল আরেকটি বড় প্রমাণ যে ইসা আলাহ তিনি আল্লাহর পক্ষ থেকে রসুল এবং নেমেছিলেন চতুর্থ যে জিনিসটি বড় যে নিদর্শন ইসা আলাহি সালাতসাল্লাম ছিল তা ছিল তিনি কখনো কখনো মৃত মানুষকে ডাকতে ডাকে কবর থেকে উঠাও আল্লাহর নির্দেশে উঠো আর সেটা তেমনি উঠে দাঁড়াতো এই এই জিনিসগুলো প্রমাণিত হয়েছে বিভিন্ন নসের মাধ্যমে এবং বিভিন্ন বর্ণার মাধ্যমে কোরআনে করিম আল্লাহাল সেটা উল্লেখ করেছেন বলছেন যে যখন যে তিনি আল্লাহর নির্দেশে তুমি মানুষ মৃতদেরকে জীবিত করে থাকো আল্লাহ নির্দেশে তুমি মৃতদেরকে জীবিত করে থাকো এখানে একটি কিছু আমাদের বলা দরকার সেটা হচ্ছে যে ইসা আলাহাতাম যেহেতু অনেকগুলো কাজ করতেন যেগুলো অনেক সময় আল্লাহ আল্লাহ করে ফেলছেন আল্লাহ কাজগুলি করেছেন নিজের পক্ষ থেকে কোনো কিছু করেননি এই তিনি যে নবী রাসুল ছিলেন তিনি যে ইলা ছিলেন না তিনি বনী লোকেরা তাকে ইলাহা মনে করে তার বিপক্ষে আমরা এখন কিছু কয়েকটি প্রমাণ পেশ করব প্রথমত তিনি নিজে আগে ছিলেন না পরে আল্লাহর নির্দেশে কুন হও তারপর তিনি হয়েছেন আগে তিনি কোনো অস্তিত্ব ছিল না দ্বিতীয়ত যে তিনি তার ছোট কাল থেকে বড় হয়েছেন বড় হয়ে আবার বড় হয়েছেন তার যে বয়স্ক সন্ধিক্ষণ ছিল সেটা প্রমাণ করে তিনি ইলাস ছিলেন না তিনি রাসুল ছিলেন নবী ছিলেন মানুষ ছিলেন অনুরূপ স্লাম তার উল্লেখ তিনি বলেছেন যে আল্লাহর নির্দেশে তিনি সেটা করেন আল্লাহ তাল্লাহ নিজেও বলেছেন বেএনি বিএজী আমার নির্দেশ আমার অনন্ত্রিক্রম এর অর্থ হচ্ছে তিনি নিজে থেকে কোনো কিছু করেননি এবং আল্লাহ তাল্লাহ তাকে যা জানিয়েছেন যে ক্ষমতা দিয়েছেন সেটাকে তিনি শুধুমাত্র ব্যবহার করেছেন এ এসবই প্রমাণ করে যে তিনি নবী ছিলেন এবং রাসুল ছিলেন কিন্তু ইহা ছিলেন না যে দাবিটি বনী ইসরাহ করে থাকে সেটা ছিল সম্পূর্ণরূপে দাবি তিনি ছিলেন অন্যান্য ইসার উদাহরণ তো হচ্ছে আদমের মত আল্লাহ তাকে আদমকে মাটি থেকে তৈরি করে তাকে বলেছেন হয়ে যাও তিনি হয়ে গেছে তেমনি ঈসা ফু পাঠিয়ে দিলেন সে ফুদ মারিয়াম গর্বের সঞ্চার হয় এবং সেখান থেকে সন্তান বের হয়ে আসে সুতরাং এখানে আল্লাহর নির্দেশ ছাড়া আর কিছুই নয় ঈসাআসালাম কখনো ইলা ছিলেন না কোন রব ছিলেন না তারা যে দাবি করে তার সম্পূর্ণ নেই আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিযোগ আমরা পরবর্তী পর্বে আমাদের নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহামের কিছু নির্দেশন আলোচনা করবো তখন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ও আখর জাহুল আলমিনামালিকুম ওরক